নাম্বার কোন বই এ বেশি ইল্লাত আছে আর কোন বইয়ে কম ইল্লাত আছে তো সহি বুখারির যে হাদিসগুলোর গুলোর উপর কালাম করা হয়েছে মহাদিস সেই হাদিসগুলোর। দুই বই মিলে দুইশোর নাক্ত করা হয়েছে যার মধ্যে সহি সহি মুস্তিমের তাহলে ইল্লাদ থাকার দিক থেকেও সহি কম ইল্লাদ থাকার দিক থেকে এগিয়ে আর বেশি ইল্লাদ থাকার দিক থেকে শহিদ মুস্তিম এগিয়ে সুতরাং সহি বুখারি বেশি সহি এতে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে জমহুরের দলিল জমহুর বললো যে বেশি বিশুদ্ধ দলিল কি কি রাবি মজবুত হওয়ার দিক থেকেও সহি সানাদ সংযুক্ত হওয়ার দিক থেকেও সহি সহি এখন একদল মহাদ্দেশ বলতেছে যে না সহি মুসলিম বেশি বিশুদ্ধ তারকার মন্তব্য ইবনু হাজামের মন্তব্য আবু আলী আলীসা বোর মন্তব্য যে সহি ইমাম কর্তুবীর মন্তব্য যে মুসলিম বেশি বিশুদ্ধ তার মধ্যে আবু আসমানের নিচে বিশুদ্ধ কোনো গ্রন্থ নাই এটা কার মন্তব্য আবু আলীবরীর মন্তব্য আমার যতদূর ধারণা আবু আলিয়ানি হচ্ছে ইমাম নাসাইয়ের যারা ছাত্র তাদের মধ্যে একজন আবু আলিয়া নিসাবুরী অনেক প্রসিদ্ধ যারা ছাত্র তাদের মধ্যে ইমাম তো সে বলতেছে যে কোন গ্রন্থটা বেশি বিশুদ্ধ মুসলিম বেশি বিশুদ্ধ। একই রকম একই রকম জবাব। জবাব এক নাম্বার হচ্ছে আমরা ধারণা করি যারা এই মন্তব্য করেছে যে সহি মুসলিম বেশি বিশুদ্ধ তারা মূলত সেহাত উদ্দেশ্য নেয়নি তারা অন্য কিছু উদ্দেশ্য নিয়েছে অন্য কিছু কি উদ্দেশ্য নিয়েছে এক নাম্বার সহি মুসলিমের সাজানোটা সহি না দেখে ধারণা করে যে এই বিষয়ক হাদিসটা মনে হয় ওই বাবের মধ্যে থাকতে পারে গিয়ে দেখা যাচ্ছে ওই বাবের আর এক বাবের মধ্যে আছে কিন্তু সহি মুসলিমে একই বিষয়ের সকল হাদিস একই জায়গায় আছে हेजाजेे खोराने खरासने लिखे हेजाजे तो षोलो बच्चर सफर करते एक जगह जगह कखो रेवात बिल माना कखो कख रेवायत बिल माना करस्लिम रह घर बसे एक जगह रेवायत बिल माना कर तीन नम्बर इमाम मुस्लिम रहमहल्ला एक ही विषय हादिस बहु सान যত সানাদ থেকে পান সকল তুরুকে কি কি জায়গাতে একই হাদিসের যত সানাদ গ্রহণ করার মতো সেটা তিনি এক জায়গায় বলে দেন যেটা ইমাম বুখারি রাহেমহল্লা করেননি তিন নাম্বার গেল চার নাম্বার। একটা হাদিসের মূল মাতান তিনি হজফ করে দিয়েছেন আর এক জায়গায় পূর্ণ নিয়ে এসেছেন তো তার যেখানে যতটুকু দরকার হাদিসের অংশ বাপ সাবেত করার জন্য অধ্যায় সাবেত করার জন্য এক লম্বা পৃষ্ঠার হাদিস ওই লম্বা পৃষ্ঠের হাদিসের শুধু একটা কথাতে অধ্যায় সাবিত হয়ে যাবে একটা এই গেল সহি সহি মুসলিমের মধ্যে সাজানোর পার্থক্য আরো একটা আছে ইমাম মুসলিম রাহে বই শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আর আসুলের কথা ছাড়া কোনো কথা আনেননি ইমাম মুসলিম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আর ইমাম বহার প্রত্যেক ভাবে বিভিন্ন কওল নিয়ে আসেন মোয়াল্লা হাদিস নিয়ে আসেন মহাদিসদের মন্তব্য নিয়ে আসেন সাহাবিদের মন্তব্য নিয়ে আসেন তাবিদের ফতোয়া নিয়ে আসেন কোরআনের আয়াত নিয়ে আসেন व्याख्यार कारण नफिह से हाथे सही मुस्लिम सही बुखार नये द्वित जवाब আবু আলিয়ানির যে বাক্য এটা একটু বুঝার জন্য একটু খুব মনোযোগ দেওয়া লাগবে আবু আলিয়া নিসাবুর কি বাক্য যে আসমানের নিচে চাইতে কোনো গ্রন্থ নাই তো এই সহি মুসলিমের চাইতে বিশুদ্ধ কোন গ্রন্থ নাই এখন যে জবাবটা বলছে জবাবটা দিচ্ছে হাফিজ ইবন হাজার আসকালানি আর হাফিজ ইবন হাজার আসকালানির এই জবাব দিয়ে জবাবকে খণ্ডন করেছে ইমাম সানাহানি তার বই তাওজল আফকারে তো হাফিজ ইবিনাজার আজকালী কি জবাব দিচ্ছে যে এখানে আবু নিসাবুরি আলী বলেনি যে সহি মুসলিমের মতো সুহি আর নাই কি বলেছে মুসলিমের চাইতে বিশুদ্ধ গ্রন্থ আর নাই। বাক্য দুইটা দুই রকম সহি মুসলিমের মতো বিশুদ্ধ গ্রন্থ আর নাই আর একটা বাক্য হচ্ছে সহি মুসলিমের চাইতে বেশি বিশুদ্ধ গ্রন্থ আর নাই তো হাফিজ ইবন হাজার আজকালানি বলতেছে যে আমরা যদি সাধারণ কথায় বলি उमुकर चाहते बड़ आलेम और समपरएर आलेम आबू आलिया निसाबर एक कथार द्वारा बखार छोट हवा प्रमाण करा जाम मुसलिम चाहते बसि नई मान इमाम मुस्लिम मत बखार भाषार कारणव्य नर प्रचलित कथाय मानुष की उद्देश्य नए कार जब जवाब तरह তারপর আলোচনা ইমাম দারাকুতী বলতেছে কলটা তাদের রাবিতে কোথায় আছে এই মুহূর্তে বলতে পারবো না তবে এই আশেপাশে আছে ইমাম দারাকুতনি বলতেছে যে ইমাম মুসলিম তো কিছুই করেনি জাস্ট ইমাম বোখারির বই গ্রহণ করেছে আর সেই বইয়ের উপর ইস্তেখারাজ করেছে না ওটা আর একটা বাক্য ওর আগে আর বাক্য আছে যে ইমাম মুসলিম কিছুই করেননি ইমাম মুসলিম কি করেছে ইমাম বোখারির বই সামনে রেখেছে আর ওই হাদিসগুলোকে খালি অন্য স্থানার থেকে বর্ণনা করে দিয়েছে এটা হচ্ছে ইমাম দারাক বক্তব্য আর আরেকটা বক্তব্য হচ্ছে যে যদি ইমাম বোখারি না থাকতো তো ইমাম মুসলিম আসতোই না অস্তিত্বই হতো না সাক্ষী স্বয়ংকে দিয়েছে ইমাম মুসলিম দিয়েছে যখন ওই হাদিস যেটা ডক্টর মুস্তুদ্দিন সাহেব আপনাদের বিদায় অনুষ্ঠানে বলতেছিল যে বৈঠক শেষের দোয়া হানাক আল্লাহাম কাছ থেকে কত বই লাইক এই হাদিস যখন ইমাম মুস্তিম বর্ণনা করলো তখন ইমাম বোখারি বলতেছে এই হাদিস এইভাবে বর্ণিত হয়েছে এই সানাদে আর অমুক সানাদে এইভাবে বর্ণিত হয়েছে ওটাই বেশি বিশুদ্ধ আপনি যে সানাদে বললেন এটার মধ্যে ত্রুটি আছে এইভাবে যখন বলল তখন ইমাম মুসলিম রাহেমা তার কপালে চুম্বন করলেন खारी बसिशु ग्रंथ सहीसलिम प्राधान्य पे ओ गुण कारण गुण गुल्काम सजानो गुछानो हादिसर शब्द गुलबहु ओ भाई रेखे সব হাদিস বিভিন্ন সানার থেকে যেভাবে আসেছে কি কি ইত্যাদাতে উল্লেখ করে দেওয়া ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো গুলো বুখারির আছে মুসলিমের আছে। এগুলোর কারণে আমরা মুসলিমকে দিক থেকে প্রাধান্য বলতে পারি কিন্তু ফি হাতে শহিদ বুখারির চাইতে শহিদ মুসলিম বেশি বিশুদ্ধ নয় এর পাল্টা কথা হচ্ছে যে শহিদ মুসলিমের যেমন আলাদা কিছু বৈশিষ্ট্য আছে সহি বুখারির আলাদা কিছু বৈশিষ্ট হাদিসের ছাত্রের জন্য তেমন একজন সাধারণ মানুষের মেসকাতের অনুবাদ পড়ার মুসলিমের অনুবাদ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু সহি পড়া একজন সাধারণ মানুষ একজন ছাত্রের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে একজন ছাত্রকে নাকানি চুবানি খাইয়ে রেখে দিবে এবং তার ইস্তেদলালি শক্তি ইসতেমবাদের শক্তিকে বাড়াবে পুতি পদে পদে এবং অত্যন্ত আজীব এবং আশ্চর্যজনক ভাবে যতদূর পর্যন্ত মানুষের ব্রেন পৌঁছে না ততদূর পর্যন্ত ইমাম বুখারির ব্রেন পৌঁছে যায় তো এটা হচ্ছে এরকম সহিখারিরও আলাদা গুণ আছে আবার এই রকম মজবুত শিখে ইস্তেদলাল সবচেয়ে মজবুত সানার দিয়ে এটাও একটা আলাদা গুণ আর ইমাম বুখারি যে মজবুত সানা দিয়ে রাবি নিয়ে ধরুক আলাদা আলাদা করে যেমন সহিদকে নিয়ে এলাম প্রথম হাদিস শেষ হাদিস যে কোনো হাদিস প্রত্যেক হাদিসকে আলাদা আলাদা করে ধরুক ধরার পর ওই হাদিস মাকতাবা সামেলায় সার্চ দিয়ে অল মাকতাবা সামেলায় সার্চ দিয়ে হাদিসের যত গ্রন্থ আছে আবু হর থেকে আসছে সানাদ কেমন আনাস বিন মালিক থেকে আসছে সানাদ কেমন জহুরি থেকে আসছে সানাদ কেমন আবু থেকে ১০টা সানাদে আসছে ওই দশটা সানাদ আলাদা আলাদা দেখুক সেটা কেমন দেখার পর এবার নিজেই সিদ্ধান্তে পৌঁছবে যে সহি করেছে। এটা এখনো যদি পরিশ্রম করলে বুঝতে এবং অনুধাবন করতে পারবে তো সুতরাং সহি হওয়ার দিক থেকে সহি বুখারির উপরে কেউ নাই এতে কোনো সন্দেহ নাই তারপরের আলোচনা হচ্ছে যে সহি মুসলিমের মধ্যে যে আমরা দুর্বলতা বললাম আহ আচ্ছা এখন আমাকে একটু যদি খাতা কলম দেওয়া যায় তো আমার একটু সুবিধা হয় কিছু কিছু কথা মাথার মধ্যে আসতে কম ওটা তো টুকে রাখতে পারবো পরে বলার জন্য তারপরের আলোচনা হচ্ছে না এই দুই বইয়ে সকল হাদিস জমা করা হয়নি দলিল এক নম্বর দলিল ইমাম বখারির নিজের মন্তব্য যে ওয়া তার মিন্নুল বাড়িতে আছে মন্তব্য যে আমি অনেক সহি হাদিস ছেড়ে দিয়েছি আমি এই বই সহি ছাড়া কিছু প্রবেশ করায়নি তবে অনেক সহি অনেক সময় মনে করে সহি হাদিস তাই মানে সেটা আমল করা যাবে না এরকম অনেকের মধ্যে ধারণা থাকতে পারে অনেকের মধ্যে পাওয়া যায় হালকা পাতলা হাদিস সহিখারিতে নাই মানে আমল করা যাবে না সহি আপনার হাদিস তো সব সহি হাদিস তো সহি স্বয়ং ইমাম বখারি রহমাল বলেছে দুই ইমাম মুসলিম বলেছে যে আমার নিকটে অনেক হাদিস ছিল তবে সেগুলোর মধ্যে শুধু আমি ওগুলো আমার বইয়ে নিয়ে এসেছি যেগুলোর তারা হয়েছেন। তারা বলতে কারা এটার এখন ব্যাখ্যা আসবে ভুলে যাব। তো দুইজনের মন্তব্য বুঝা গেল যে সকল হাদিস তাদের বইয়ের মধ্যে নাই আরো একটা দলিল ইমাম বুখারি বলতেছে আমার নিকটে এক লাখ ইমাম তিরমিজি তার সোনানি তিরমিজিতে নিয়ে এসেছে আর ইমাম বুখারি বলেছে যে হাজা হাদিস হন ইমাম বুখারির মন্তব্য ইমাম তিরমিজি নিয়ে এসেছে ইমাম বুখারি কি বলতেছে হাজা হাদিস অথচ ওই হাদিস সহিখারিতে নাই তাহলে ইমাম বোখারি যে তার নিজের বলা সহিদ সহিখারি জানেনি তার প্রমাণ যারা যিনি লিখেছেন যে সহি সহি মুসলিমের শর্তে যে হাদিসগুলো গুলো সহি হবে অথচ ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের বইয়ে নিয়ে আসেনি অথচ তাদের শর্ত অনুযায়ী সহি সেগুলো কি ইমাম হাকেম আলাদা গ্রন্থা করে জমা করেছে তারা এটা নিজেদের উপর ইলজামই করেননি যে আমরা আমাদের শর্ত অনুযায়ী যত হাদিস আছে সবই আমাদের গ্রন্থে আনবো এই দাবিও তারা করেননি মানে অনেকেই আবার এটা দলিল হিসেবে উপস্থাপন করে যে এই হাদিস সহি বুখারিতেও নাই সহি মুসলিমও নাই মানে কোন না কোন ত্রুটি হাদিসের মধ্যে ছিল এই জন্য ইমাম বুখারি ইমাম মুসলিম ছেড়ে দিয়েছে কথা বলছেন বেশি বুঝে ঠিকই বলেছেন তো এই জায়গাতে কথা হচ্ছে যে ইমাম বুখারি ইমাম মুসলিম আনেননি তাদের বইয়ে এটার দ্বারা আমরা এটা বুঝাতে চাচ্ছি না যে ইচ্ছা করে কোনো কারণ থাকার কারণে আনেননি বরং আমরা এটা বুঝাতে চাচ্ছি নিশ্চিতভাবে তাদের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও তারা আনেননি কথা মানে বুঝাতে পারলাম না তাদের কিতাবের শর্ত অনুযায়ী না। তাদের কিতাবের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও আনেননি এখানে আর কথা দলিল হিসেবে পেশ করা যায় যে হাম্মাম বিন এর যে সাহিফা এটার এই আলোচনা তাদের উপরে আছে সম্ভবত হাম্মাম বিনাববেহ বিস্তারিত আলোচনা হয়েছিল ইমাম মুসলিমও কিছু না কিছু হাদিস নিয়েছে অথচ সবাই সব হাদিস নেয়নি অথচ সানাদি প্রথমে বুঝাতে পারলাম না সাহিফা হাম্মাম বিন সানাদ কিন্তু একটাই একই সানাদ একশো হাদিস বর্ণিত হওয়ার পরেও আপনি সেখান থেকে ১০টা নিলেন আর নব্বইটা নিলেন না সানাদে। তার মানে আর একটা দলিল এই জায়গাতে কেউ কেউ জবাব দেওয়ার চেষ্টা করেছে যে একই সানাদে আসার পরেও হুবহু একই সানাদা হওয়ার পরেও সাহিবাই হাম্মাম বিন সব হাদিস কেন ইমাম বুখারি নেননি বা কেন ইমাম মুসলিম নেননি তো কেউ কেউ সে হাতের উপর কোন কালাম নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু কারণ থাকতে পারে যেমন এক কি কারণে তারা না নিতে পারেন কিছু কারণ থাকতে পারে যেমন এক ওই হাদিস যে হাদিস তিনি ছেড়েছেন সাইফায় হাম্মাম বিন মোনাবেহের ওই হাদিসের অনুরূপ আর হাদিস আরাক এক থেকে পেয়েছেন এটা তো আছেই থেকেই যাচ্ছে সাইফা হাম মো আলাদা করে তো থাকছেই সুতরাং আমি তখন আরাক সাহাবি থেকে নিলাম এটা একটা কারণ হতে পারে দুই সহি হাম্মাম বিন মোনাবহের যে হাদিস নেননি ওই হাদিস হয়তো বা বাবের আসল নয় অধ্যায়ের কি নয় আসল নয় অধ্যায়ের শাখা প্রশাখাগত হাদিস হতে পারে যেটা তার প্রয়োজন নাই তিন এরকমও হতে পারে যে ওই হাদিস আবু হুরায়রা থেকে আরো অনেকেই বর্ণনা করেছে যারা হাম্মাম বিন মোনাবহের চাইতে মজবুত বা হাম্মাম বিন মোনাবাহের সমপর্যায়ের अबू हरार्थ मजबूत सब हादी तरफ ग्रंथे आते कथा की बुझा गया आलोचना करोचना कर सब सही हदीस सही बुखारी मुस्लिम ग्रंथे आ না তো তারা আমরা দলিল দিলাম প্রায় পাঁচ ছয়টা যে সকল হাদিস ও বিশুদ্ধ মন্তব্য হচ্ছে যেটা বলতে ছেড়ে দিলাম যে ইমাম মুসলিম বলতেছে যে মা আজমা আলাইহি আমি শুধু ওই হাদিসগুলো নিয়েছি যাদের উপর তারা একমত হয়েছেন তারা মানে কারা তো এই আলোচনার আগে এই আলোচনার সাথে সংশ্লিষ্ট আরো আরো আলোচনা আসবে যে সুহী মুসলিমের দুর্বল হাদিসগুলো গুলো এবং সহিমের হাদিসের প্রকার গুলো যেহেতু সহি আলোচনা চলছে তো সহি হাকিম ইবনে হবান সবার আলোচনা আসবে এর মধ্যে সহি মধ্যে এইভাবে সহি শেষ হবে তারপরে হাসান শুরু হবে তো সহি মুসলিমের আলোচনা আসবে সহি মুসলিমের আলোচনার মধ্যে একটা আলোচনা থাকবে সহি মুসলিমের জহিফ হাদিস একটা আলোচনা থাকবে সোহিমসিমের প্রকার আরেকটা আলোচনা উদ্দেশ্য কি ইমাম ইবিনালাহ বলতেছে একমত পোষণ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার একমত পোষণ করা দ্বারা এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে হাদিসের মধ্যে बर्णन करी जो राबी हादीस वर्णनाकारी तो एकजन बहुराबी थे हादीर बर्णन करी जो राबी आता क्यों ही ओ हादीस माथा ने बिंदु मात्र इफते করেনি মানে হাদিসে বিন্দু মাত্র এস নাই যত জন ওই হাদিস বর্ণনা করেছে সবাই একই ভাবে বর্ণনা করেছে এটা কে তারপরে নামটা মনে করতে পারছি না উনি বলতেছেন আরেক এক তিনি বলতেছেন যে ইমাম মুসলিমের এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আজমা আলাই যে তারা একমত হয়েছেন এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে চারজন মহাদ্দেশের ওই হাদিসের সহি হওয়ার উপর একমত হওয়া এক আহমদ বিন হাম্বাল মানসুর এবং সাহেবা সাঈদ বিন মানসুর সাঈদ বিন মানসুরের নাম আমাদের কাছে অপরিচিত হতে পারে কিন্তু মাকতবা সামেলায় গিয়ে দিলে সুনানে পাওয়া যাবে আলাদা বই আছে সাঈদ বিন মানসুরের হাদিসের গ্রন্থ অনেক বড় মহাদিস গেল ইমাম মুসলিম রাহেমাহুল্লার একমত হওয়া দ্বারা কারা উদ্দেশ্য সেটার আলোচনা দুই নাম্বার ইমাম মুসলিম রাহেমহল্লার সহি মুসলিমের মধ্যে জয়িফ হাদিস থাকা इमाम मुस्लिम रहमानल्लास्लिम जईसिले ती भाग करी ती। ती। तीन, भाग तीन भागे एक नम्बर आलोचना रीत जगह मा राहफ्दल मुतकिन ما رواه المسترون والمتوسطون في الحفظ والاتقان الثالث ما رواه الضعفاء والمتركون تعमीर रबी के কয় ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি এই তিন ভাগে ভাগের এখানে উদাহরণ দায়েনি তাদሪব রাবিল লেখক কি পরে দিয়েছে বলতে পারবো না প্রথম পর্যায়ে যারা حفফাজুল মুতকিনুন তাদের উদাহরণ হচ্ছে सुलेमान منصور ইবনে মুআতামির হাম্মাদ বিন সালামা হাম্মাদিন যাদের শিকাহ এবং মজবুতি ইমাম জুহরি কোনো সন্দেহ নাই এরকম দ্বিতীয় স্তরের রাবি উদাহরণ সাহেব একজনের নাম দিয়েছে লাইস ইবিন আরেকজনের নাম দিয়েছে এজিদ ইবিন আবি তার মধ্যে আতা ইবনু সাহেবের সমস্যা হচ্ছে ইতাল মুখতালিত শিকার বিভ্রান্তির শিকার এক সময় মজবুত ছিল কিন্তু পরবর্তীতে বিভ্রান্তের শিকার হয়ে যায় তো এরা হচ্ছে দ্বিতীয় স্তরের রাবি ইমাম মুসলিম নিজে উদাহরণ দিয়েছে আর তৃতীয় স্তরের রাবি হচ্ছে দোয়াফা আলমাতুকুন মোহাম্মদ বিন সাঈদ আল মাসলুব যার খারাপ আকিদার কারণে পাশিতে সুলিতে লটকিয়ে যাকে হত্যা করা হয় তার নামের শেষে যোগ করা তাদের তো আমি যখন প্রথম তার শেষ করেছি তখন দ্বিতীয় প্রকারের যে রাবি তাদেরও হাদিস নিয়েছি যদিও সত্য বাদী কিন্তু স্মৃতিশক্তি কারো পরবর্তীতে খারাপ হয়েছে কেউ মুখতালিত হয়েছে কেউ বৃদ্ধ হয়ে গেলে খারাপ হয়েছে বিভিন্ন সমস্যার কারণে এগুলোর মধ্যে বেদাতিরাও চলে আসবে তো তাদেরও হাদিস ইমাম মুসলিম নিয়েছে এখন ইমাম মুসলিমের এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস এখতলাফ করেছে ইমাম মুসলিমের এই কথার ব্যাখ্যা করতে গিয়ে যে আমি প্রথম এবং দ্বিতীয় প্রকারের হাদিস নিয়েছি করতে করেছে প্রকার চরম এখতেলাফ ইমাম হাকিম বলতেছে এবং ইমাম হাকিমের সাথে সাথ মিলিয়ে ইমাম মুসলিমের একজন ছাত্র ইবুনে সুফিয়ানের একটা রেওয়ায়ত আছে এই মর্মে যেটা ইমাম হাকিমের কথার সাথে মিল খাই বলতেছে যে ইমাম মুসলিমটা বই লেখার নিয়ত করেছিলেন যাতে শুধু জোয়াফা আর মাত্রুকুনের হাদিস থাকবে যেটাও তিনি লিখতে পারেননি ইমাম হাকিমের বাক্য অনুযায়ী ইত এই বাক্যটা মনে আছে তাদের উপর বইতে। যে মৃত্যু তাকে পেয়ে বসে এই কারণে তিনি বাকি দুটা গ্রন্থ লিখতে সক্ষম হননি এটা কার দাবি ইমাম হাকেমের দাবি এবং তার পক্ষের দলিল হচ্ছে সুফিয়ান ইমাম মুসলিমের একজন ছাত্র তার মন্তব্য। এবার কাজী রিয়াজ বলতেছেন কাজ ইয়াজ হচ্ছে মুসলিমের ব্যাখ্যা মুসলিমের যারা ব্যাখ্যা করেছেন তাদের একজনকে কাজীয়াজ কাজী রিয়াজ বলতেছেন যে না ইমাম মুসলিম একটাই বই লিখেছেন সেই বইয়ের মধ্যে তিনি হুজাতন প্রথমে প্রথম প্রকারের রাবিদের হাদিস আনেন তাদের হাদিস আনা শেষ হয়ে গেলে দ্বিতীয় প্রকারের দ্বিতীয় প্রকারের রাবির হাদিস আনেন এটা কাজী কথা আমরা প্রাধান্য দিব কাজী কাজীয়াজের কথাকে কার কথাকে কাজীয়াজের কথাকে আমাদের দলিল আমাদের দলিল হচ্ছে যারা দাবি করে যে ইমাম মুসলিম তিনটা আলাদা বই লিখতে চেয়েছিলেন একটা বই লিখতে পেরেছেন বাকি দুটা লিখতে পারেননি তো দ্বিতীয় আবিস মাতাবিন সাহেব আর ইসবিন আবজিয়া আর ওই ইবনু সুফিয়ানের যে মন্তব্য যে মন্তব্য বলছে তিনটা বই লিখতে চাইছিলেন ওখানে দ্বিতীয় স্তরের উদাহরণ এসে পেশ করেছে ইবনে ইসহাক আর ইকরামার কথা হিক্রেমা হচ্ছে ইবনু আব্বাসের ছাত্র যে মোদালিস এবং অনেক বড় ইতিহাসবিদ যাকে নিয়ে মহাদ্দদের মধ্যে অনেক ইত্তেলাফ আছে ইমাম মুসলিম ইমাম মালিক যাকে মিথ্যুক দাজ্জাল বলেছেন আর অনেক মহাদিস যাকে মজবুত বলেছেন যাদেরকে হাদিস শাস্ত্রী নিয়ে চরম এফতলাফ আছে তাদের একজন হচ্ছে মোহাম্মদ বিন মুসলিম তাদের মধ্যে আর ইমাম আলাইম আর আতা আবি সাহেব আর হচ্ছে এসিদ বিন তাদের জবাবে আমরা বলবো যে তুমি যাদের কথা বলছো যাদের কিনে আলাদা বই লিখতেন ওদের হাদিস ও সহিসিমে পাওয়া যায় দলিল মনে বুঝাতে পারলাম না তাদের দাবি অনুযায়ী দ্বিতীয় সুতরাং তোমাদের এই দাবি সঠিক নয় বরং সঠিক মন্তব্য এটি যে ইমাম মুসলিম প্রথম প্রকারের রাবিদের হজ্জাতান নিয়ে এসেছেন আর দ্বিতীয় প্রকারের রাবিদের মোতাবা আতান এবং শাওয়াহেদান নিয়ে এসেছেন তারপরের যেটা কথা সেটা হচ্ছে যে ইমাম মুসলিমের বইয়ের মধ্যে যে সমস্ত কি জবাব নিয়ে এসেছেন তারা ইমাম অন্যদের নিকটে দুর্বল ইমাম মুসলিমের নিকটে মজবুত এইজন্য নিয়ে এসেছেন দুই নাম্বার জবাব যাদেরকে নিয়ে এসেছেন যাদের হাদিস তাদের হাদিস কোন সময় হৈ্যাতান আনেননি এহতেজাজ আনেননি দলিল হিসেবে আনেননি বরং বলা হলো যখন বয়স বেশি হয়ে যায় ইতালি আমরিহী শেষ জীবনে মুখতালিদ তো যখন ইমাম মুসলিম হাদিস নিয়েছে তখন মুক্তালিত হয়নি তো পরে দুর্বল হওয়ার কারণে ইমাম মুসলিমের অভিযোগ আসবে ठीक होना चतुर्थ कारण हिसाब से उल्लेख कर मुसलिम विभिन्न समय कर हादिसर मध्य इमाम मुसलिम मध्यम रबिर संख्या कम थार कारण रबिर संख्या कम थे साना की आली सान और साना दाम आ রেওয়ায়ত মাঝে মধ্যে গ্রহণ করে থাকেন এই হলো কয়েকটা জবাব ইমাম মুস্তিমের হাদিসের গ্রন্থে জয়ীফ হাদিস আনার উপরে তারপরের আলোচনা হচ্ছে আমাদের যে মুস্তাদাকে হাকিম আচ্ছা এর এখানে আর কথা আছে যে ইবনুল আহরাম নামে একজন ব্যক্তি যে বলেছে যে যদিও ইমাম বুখারি ইমাম মুসলিম সকল হাদিস তাদের গ্রন্থে আনেননি তবুও তাদের কাছ থেকে যতটুকু বেঁচে থেকেছে তা অল্প মানে অধিকাংশ সহি হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের গ্রন্থে নিয়ে এসেছেন বাকি যা আছে সহি হাদিস তার সংখ্যা একদম অল্প এটা কার মন্তব্য ইবনুল আহরামের মন্তব্য তো তার এই মন্তব্য বিশুদ্ধ নয় দলিল ওগুলোই যেগুলো আগে দিয়ে আসলাম যেগুলোর সংখ্যা অল্প নয় এক লাখ আছে আর সই বোখারিতে মাত্র চার হাজার বলা যাবে না এতটুকু বলা যেতে পারে যে আসাহ সবজাইতে বিশুদ্ধ যে আদিশগুলো সেগুলোর মধ্যে অল্প সংখ্যক বাকি থেকে গেছে অধিকাংশ মুসলিমে চলে এসেছে সবচাইতে বিশুদ্ধ যেগুলো कथा बोला नर्माली बोरतेमे चलेब मुस्तरा के हाकिमर पर संक्षिप्त आलोचना मुस्तदरा के हाकिमे आलोचना এক নম্বর আলোচনা হচ্ছে যে তারা তাদের গ্রন্থে অন্তর্ভুক্ত করেননি এটা তার শর্ত এটাকে সামনে রেখে এবং পুরো বইকে সামনে রেখে দেখা যায় যে এই বইয়ের মধ্যে মোটামুটি চার পাঁচ প্রকারের হাদিস আছে এক हादी इमाम बखारी इमस्लिम उभयर शर्त अनुजाई सही शुद्ध आन शर्त मुस्लिम आनेंथे चार इमाम बुखारी इमाम मुस्लिम कारो शर्त अनुजी सही नये तब इमाम इश्ते अनुजयी सही जदिशो मुस्तदरा के हाकिमे এনেছেন যার উদাহরণ ভরি ভুরি আছে নয় ওহিমাফি আবার কিছু হাদিস আছে যেগুলোর ক্ষেত্রে ইমাম হাকিম বলেনি সোহিদ আলা সার্তে শাহ খাই শুধু সহি বলে থেকে গেছেন সেগুলো তার নিকটে সহি তো তার গ্রন্থের মধ্যে সব রকমেরই হাদিস আছে সহিহী মুসলিম উভয়ের শর্ত অনুযায়ী সহি আমরা কি বুঝবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মুস্তাদাকে হাকিমের মধ্যে এবং সহি আলোচনা এই আলোচনা ছাড়া অসম্পূর্ণ সহি বিষয়ক আলোচনা এই আলোচনা ছাড়া কি অসম্পূর্ণ যে আর সহিহিম মুসলিমের শর্ত অনুযায়ী মতভেদ করেছে পরবর্তীতে যারা এসেছে ইমাম জি ইমাম হাকিমের উদ্দেশ্য কি বা কি ধরনের হাদিসকে আমরা সহিখারি সহি মুসলিমের শর্ত অনুযায়ী সহি বলব দুটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে হাদিসে ওই সমস্ত রাবি হুবহু পাওয়া যায় যে সমস্ত রাবির কে ইমামি ইমাম মুসলিম গ্রহণ করেছে তখন আমরা ওই হাদিস কে কি বলবো একটা হাদিসের যে রাবিগুলোকে লেখা খা একটা হাদিস আমি পালাম যে হাদিসের যে রাবি সারস দিচ্ছি তাকরিব তহজিবে খা তখন আমার কি আলা সার্তের বুখারি যেহেতু হাদিসের সব রাবি ওই রাবি যে রাবিদেরকে ইমাম বোখারি তারা গ্রন্থে আর যদি দেখা যায় মুসলিম দুইজন এনেছে তাহলে সোহি আলা সার্ত সহি সোহি আলা সার্ত বুখারি ওয়া মুসলিম এটা গেল একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা রাবি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি ইমাম বুখারি ইমাম মুসলিম যে গুণগুলোকে সামনে রেখে একজন রাবির হাদিস তাদের বইয়ে অন্তর্ভুক্ত করেছে যেমন আমরা ইমাম জহুরীর ছাত্রদের সাগরের স্তর ভাগে ভাগ করলাম তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা হেজ খানের সর্বোচ্চ পর্যায়ের স্মৃতিশক্তির দিক থেকে দুই নাম্বার শিক্ষকের সাথে বহু দিন থেকেছে তো এই গুণ যদি পাচ্ছি যেটা সই বুখারীর রাবি নয় কিন্তু এই রাবির মধ্যে ওই গুণ আছে যেই গুণ থাকলে ইমাম বুখারি রাবিকে তার গ্রন্থে আনবেন আনতেন তখন আমি বলে জান বখারি प्राधान्य प्राप्त मत जदिख्या दम प्रधान नहीं মাথায় আছে কিন্তু এই বিষয়ের বিস্তারিত আলোচনা পাওয়া যাবে তার তাহিগের মোকদ্দমা যে কোনটার পিছনে কি কি দলিল এবং কোনটা কি কারণে রাজে যারা আগ্রহী তারা ওনার মোকাদ্দামা পড়তে পারে তো রাজে কৌল উনি খোলা টেনেছে আখের রাজে কল সেটা কি যে নাফসুর রাবি হতে হবে যে সমস্ত রাবির হাদিস বুখারি গ্রহণ করেছেন আমরা এমন একটা হাদিস পাচ্ছি যে হাদিসের রাবি রাবি ওই সোহি মুসলিম আছে তখন আমরা সেই হাদিসকে কি বলবো সোহেদালা সার্ত বুখারি সোহে আলা সার্তিমুসলিম এখন এই জায়গাতে এখন যেগুলো আলোচনা করলাম এর চাইতেও জরুরি আলোচনা যেই জায়গাতে বর্তমান যুগের মহাদেশের ভুল করে বর্তমান যেগুলো না করেই তাকরিব তাহজিব কিনে নিয়েছে তাহজিব কিনে নিয়েছে আর বাজার থেকে সোনানি আবোধ আসছে জীবনে কোনোদিন তাদের উপর পড়েনি ওস্তাদের কাছে মোস্তলা পড়েনি হাদিস বের করেছে আর ওই রাবিটা খুলে দেখেছে দেখছে ওই রাবিজরণ বিষয় আমি অন্য বিষয়ে কিন্তু হাজিজ বিষয়ে খুললেই দেখা যায় যে ভুলে ভরা আছে বই তো এই বলি যে কাজের ময়দান খালি আছে তাদের পিছনেও কাজ করতে হবে এই জায়গায় কি ভুল করে এই যে বললাম বাজার থেকে কিনেদিনিসের কয়টা স্তর পাঁচটা স্তর যেটা যখন আমরা তাদলিস আলোচনা করবো তখন বিস্তারিত আসবে পাঁচটা স্তর করেছে তার মধ্যে দ্বিতীয় স্তর হচ্ছে দ্বিতীয় স্তরে রেখেছেন সুফেন বিন সাহিদিন মশরুক সাউরি অনেক বড় ইমামিদ আছে না নাই আছে হাদিস সহারি কে আছে যারা পরবর্তীতে এখন একজন আসলো আসে ওই মুদাল্লিস ওই মুখতালিদ রাবি পাল একটা হাদিসে আর দেখলো যে এই রাবিকে ইমাম বুখারিও নিয়েছে আর বলে দিল যে হাজা হাদিস বুখারি তাহলে এর চেয়ে বড় জুলুম অন্যায় মিথ্যা অপবাদ ইমাম দুনিয়াতে হতে পারে না কেন ইমাম বখারী যখন ওই মুখ রিকট থেকে ইমাম বুখারি ওই সমস্ত ছাত্রের হাদিস নিয়েছে যারা ওই রাবি থেকে ইতালাতের আগে হাদিস গ্রহণ করেছিল ইবনুল আহিয়া ইবনুল আহিয়ার চারজন ছাত্র আছে যারা তার বই পুড়ে যাওয়ার আগেই তার থেকে হাদিস গ্রহণ করেছে ইমাম বুখারী যদি কোনো নাই, তাহলে যারা বইপুরে তাহলে এর বড় অত্যাচার হতে পারে না মুদলিস তাদলিস তো ইমাম বুখারির নিকটে এমন সানাদ আছে যেই সানাদে সুফিয়ান সাউরি তাসরিহি করেছে যে হাদ্দ বলেছে আন বলেনি তখন এই জন্য ইমাম বুখারি হাদিস গ্রহণ করেছে আর এই যুগের মহাদেশন আছে অন্য কোন সানাতে তিনি সারা হাত ফিতা হাদিস হাত দাসানা আখবরানা স্বামী একটু বলেছেন কিনা যদি বলে থাকেন তাহলে চলবে তো ইমাম বুখারি তো ওগুলো দেখে গ্রহণ করেছে আর ইম দেখার প্রয়োজন বা অতটুকু জ্ঞান মাথার মধ্যে নাই তাহলে এইরকম আরো বহু কারণ আছে যেই কারণে শুধু রাবি দেখে আর যে কাইফিয়াতে ইমাম বুখারি ইমাম মুসলিম নিয়েছেন আলা কাইফিয়া হতে হবে মানে যেভাবে যেই সময়ে যখন ইমাম বুখারি ইমাম মুসলিম ওই রাবির হাদিস গ্রহণ করেছেন ঠিক সেইভাবে সেই সময়ে তখন ওই রাবির হাদিস মরা পর্যন্ত ভুলে যাবে না যাতে কোন সময় ভুল না হয় তারপরে আলোচনা সহি সহি মুস্তিমের সহি হাদিস সংখ্যার উপর আলোচনা তো छाड़ा हमारे इबन हजारी राहुल्लार देवी हजार बेराशी कार मोकद्दम सारि मोकद्दमा कथा बोल हारि হাদিউস সারি যেটাই মোকাদ্দা কেউ পরে হাদিউসারি কেউ হুদাস করেছে হাফিজ রাসী একদম নাসান যার সারমর্ম কি যে তাকরার সহ মারফু হাদিস সাত তাকরার সহ মোয়াল্লা হাদিস এক হাজার তিনশো একচল্লিশ সর্বমোট হচ্ছে নয় হাজার করেছে যে সাত টা দুইশ পঁচাত্তরটা সহিদের সংখ্যা তো এটার উপর আমার আপত্তি আছে কি আপত্তি আছে এই সংখ্যাটা শুধু ফিরাবরির রেওয়ায়তে মোহাম্মদ বিন ইউসুফ মাতার আল ফেরাবরি छत् जीवन छात्र जो फिर हम शाखिर हादी कम आन सौ टा कमशा कम एफेज इ दबी तो आगे ইতিহাদ চেঞ্জ হতেই থাকেছে আর শেষ ছাত্র মাহমুদ ইসুবেন মাতার আল ফিরাবি তবে এই জবাব এখানকার নয় এখানে হাফিজ ইবন হাজার আস্তাল আবার অন্যান্য যে জবাব দিচ্ছে সেই জবাব হচ্ছে যে सकल हादी और दार्से बसते बसते जो कि तार्स शेष्ट বা চলে যাওয়ার পর তারা শুনেছে যে ইমাম বোখারি আরো তিনশো দুইশো বৃদ্ধি করেছেন তখন তারা দারসে বসে নয় এই জন্যই হাফিজেরা কি বলেছে সংখ্যা কম এই গেল একটা আর এমনিতে ইবনুসালাহিজ ইবন হাজার আস মধ্যে যে পার্থক্য বা আরো এই যুগে হাদিস গনার মধ্যে যে পার্থক্য দেখা যায় এখানে আমি যেটা লিখেছি সেই হাদিসের ছোট ছোট অংশ বিভিন্ন জায়গায় আলাদাভাবে উল্লেখ করেন ইমাম বিবিনুসালাহ হয়তো সকল হাদিস আলাদা আলাদা গণনা করেছে ছোট ছোট যেগুলো আলাদা করেছে ওগুলো আলাদা আলাদা গণনা করেছে আর হাফিজ আজকালিনী সবগুলোকে একটা হাদিস গণনা করেছে दा पत्न जरा अभिजुक कर जब सही बुखार अभिजोग जब पा जाए दीस ज्ञान बाढ़ो बुझे पड़े क्योंकि बोखार अभिजोग कर दाराकत्नी अभिजोग जब दी हाफिजाली तो अवश्य तो किसी इलमी कथा আর এই যুগে নাসরুদ্ আলমাল যদি কিছু অভিযোগ করে থাকে তো আমি অধম বুঝি না হালকা চেষ্টা করেছি মিন্নতুল বাড়ির জবাব দেওয়ার কষ্ট করে যতদূর সম্ভব হয়েছে আর যাই মুসলিমের যদি কোন অভিযোগ থাকে তাহলে সে অভিযোগের জন্য একটা বই কিনতে হবে জরুরি ভিত্তিতে সে বই নাম হচ্ছে বাইনাল আল ইমামাইনি আল ইমাম মুসলিম দ্বারা দ্বারাকি বইয়ের নাম দুই ইমামের মাঝে ইমাম মুসলিমের দ্বারাক বইয়ের লেখক হচ্ছে সেগুলোর বিস্তর আলোচনা আছে তো যারাও ইলমে হাদিসের বিষয়ে আগ্রহ রাখে তারা এই বই কিনে যেন পড়ে ইমাম দারাকীর কি অভিযোগ আর জবাব কি বা ইমামাইন এই নামে প্রসিদ্ধ বইটা তো আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি কাল ইনশাল যদি আল্লাহ ভাগ্য ভালো রাখে আর খাতা যদি পয়েন্ট গুলো লিখে রাখছিলামের দাসের তো না লস না পরে আবার আর খাতা থেকে নতুন করে লিখে নিয়ে আসবো সমস্যা কিন্তু আমার নিজের লস পরিশ্রম ডবল করা লাগবে ও আজকের দার্সের সারমর্ম আজকের দারাস তো কোথাও টুকানো নাই আমি তো নিজেই জানিনা আমি কি বললাম প্রথম আলোচনা আমরা নিয়ে আসছিলাম মুসলিমের মধ্যে তুলনা আর আবু আলিয়া নিসাবুরী ইমাম কর্তুবী আর ইবন হাজামের মন্তব্য হচ্ছে ইমাম মুসলিম বেশি বিশুদ্ধ সহি বুখারি বিশুদ্ধ হওয়ার পেছনে আমরা কয়েকটা কারণ বলেছিলাম এক নাম্বার কারণ হচ্ছে সহি বুখারিতে যেগুলো দুর্বল রাবি আছে তাদের সংখ্যা অনেক অল্প সহি মুসলিমের চাইতে তারপরে সহিখারিতে যেগুলো দুর্বল রাবি আছে এগুলো আর ইমাম মুসলিমের আর একজন নিয়েছে আর ইমাম মুসলিমে যেগুলো সহিদ মুসলিমে যেগুলো দুর্বল রাবি আছে তাদের হাদিস ইমাম মুসলিম অনেক বেশি নিয়েছে তার পাশাপাশি সহি এবং সহিদ মুসলিমে সহি বুখারিতে যেগুলো দুর্বল হাদিস আছে সেগুলোর সংখ্যা হাদিস এতক্ষণ রাবির দুর্বল হাদিস দুর্বাল যেগুলো আছে সোহি বোারি সেগুলোর দুটোই হজ্যাতান আর তৃতীয় স্তর মোতাবা আতান যেটা ইমাম বোখারি তালিকান নিয়ে আসেন এটাও একটা পার্থক্য তারপরে ইমাম মুস্তিমের সহিকে যারা সর্ববিশুদ্ধ বলেছে তাদের কথার জবাব তাদের কথার এক নম্বর জবাব হচ্ছে আপনাদের এই প্রাধান্যটা যদি এই এই কারণে হয় তাহলে ঠিক আছে কি কি কারণ সহি মুসিমের সাজানোটা অনেক সুন্দর সহি মুস্তিমের মধ্যে হাদিস যেভাবে আছে ওইভাবেই আছে হাদিস কাটা হয়নি হাদিস যত স্নানার থেকে আসছে সব স্নান থেকে জমা করা হয়েছে এবং আরেকটা কথা দার্সের মধ্যে ভুলে গেছে এখন মাথার মধ্যে আসলো যে সহি মুস্তিমে হাদিসের সানাদের যে বাক্য সেটাও উনি সূক্ষ্মভাবে পার্থক্য করেন হাদদাসানা আকবরানার মধ্যে পার্থক্য করেন মিসলাহু আর নাফাহুর মধ্যে পার্থক্য করেন মিসলাহু আর নাফাহুর কথা একদিন আসলে বলবো ইমাম মুসলিম এত সূক্ষ্মক্য করেন মাতান এবং সানাদের জায়গায় পূর্ণ নিয়ে আসছেন আর এক জায়গায় সংক্ষিপ্ত নিয়ে আসছেন আর ইমাম মুসলিম একই বিষয়ের হাদিস এক জায়গায় জমা করেন বিভিন্ন সানাদ সহ যেটি ইম আমারি করেন না এই কারণে যদি আপনারা প্রাধান্য দেন ইমাম মুসলিমের সহিকে তাহলে ঠিক আছে কিন্তু সহি হওয়ার জন্য যদি প্রাধান্য দেন তাহলে ঠিক আর ইমাম মুসলিমের আলাদা তারা যে বলেছে যে আসমানের নিচে জমিনের উপর যদি কোন সহি সহিদ মুসলিমের চেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ নাই জবাব হচ্ছে যে সহিদ মুসলিমের মতো বেশি বিশুদ্ধ গ্রন্থ নাই এই কথা তো বলেনি কি বলেছে সহি মুসলিমের যেতে বেশি নাই মানে সহি মুসলিমের মতো সহি আছে এই জবাবের জবাব আর ইমাম সান আনে দিয়েছে যে ওরফান এটা চলে না তো সার্বিকভাবে যে বেশি বিশুদ্ধ কেননা সহি ইমাম বুখারী ইমাম মুসলিমের ছাত্র ইমাম বুখারী যদি না আসত ইমাম মুস্তিম ইমাম বুখারির ছাত্র ইমাম বুখারি যদি না থাকতো তাহলে ইমাম মুসলিম আসতো না এটা দ্বারা পত্নী বলেছে আর ইমাম মুসলিম নিজে ইমাম বুখারির জ্ঞানের সাক্ষ্য দিয়েছে যে তিনি ইমাম মুস্তিমের চাইতে বেশি জ্ঞানী আর এতে কোনো সন্দেহ নাই সুতরাং সহি হওয়ার দিক থেকে সহি বুখারি বেশি বিশুদ্ধ এতে কোনো সন্দেহ নাই লাগিয়েছে যেগুলো সহিখারিতে নাই আর ইমাম মুসলিম বলছে আমি তখনই আনি যখন একমত হয় তো এগুলো সবই প্রমাণ করে যে সকল সহী হাজিজ সহ বুখারি মুসলিমে নাই তাদের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও নাই তেমনি ভাবে হাম্মাম বিনাববেহের যে সাহিফা বা হাদিসটা আসল নয় বাবির বাবের মধ্যে ফারাহ ছাড়াই দিয়েছেন তো সহি নিজের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরও যে তারা সহিদ আনেননি এতে কোনো সন্দেহ নাই তারপরে যেটা আলোচনা করা হল ইমাম মুসলিমের কথা যে একমত হয়েছেন একমত হওয়া দ্বারা কি উদ্দেশ্য ইবনুসাল একমত হওয়া দাওয়ার সহিফ করে এটা উদ্দেশ্য আর একজন মহাদেশ বলছে এটা উদ্দেশ্য না বরং চারজন মহাদ্দেশ হাদিসের সহি হওয়ার উপর একমত হয়েছেন একজন হচ্ছে আহমদিন হাম্বাল একজন এসাই বিন একজন ইবিনাহবা আরেকজন সাহিদ বিন মানসুর যার গ্রন্থ আছে পরে দুর্বল হয়ে গেছে সুতরাং এই অভিযোগ ইমাম মুসলিমের উপর আসে না আরকি আলোচনা করলাম স্তাদাকে হাকিমের মুস্তাদাকে বলে একটা হচ্ছে নাফসুর রাবি হতে হবে আর একটা হচ্ছে যে ওই গুণ যেই গুণ থাকলে হাদিসকে কে ইমাম বুখারি মজবুত বলতেন সেই গুণ পাওয়া গেলে এটা একটা আর দুই নম্বর হচ্ছে প্রাধান্য প্রাপ্ত মত এটাই যে নাফসুর রাবি হতে হবে এর মধ্যে আবার আলোচনা নফসুর রাবি হলেই কি আমরা हो हो हा हादी आर शर्ते मुस्लिम शर्ती आज शुद्ध तरह निकट है इमाम जहाबी मोखतासारे धरे এই যুগের অনেক বড় মহাদ্দেশ তার বই আছে আল ইতিহাস উন্নতিম বইয়ের নাম এই বইয়ের মধ্যে মুস্তাদাকে হাকিমে ইমাম হাকিমের কি ভুল হয়েছে হাফেজ জাহাবীর কি ভুল হয়েছে সেগুলো তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং কি নিজে তাহকিব করতে হবে তাহিক করে হুকুম লাগাতে হবে এগুলো মুস্তাদাকে হাকিমের উপর কথা আর কোন আলোচনা ছিলাম